ইবনু আব্বাস রজ্লাহ তাল আনহু হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লা সাল্লাম ইরশাদ করেছেন আমি সাতটি অঙ্গের দ্বারা সেজদা করার জন্য নির্দেশিত হয়েছে। কপাল দ্বারা এবং তিনি হাত দিয়ে নাকের প্রতি ইশারা করে এর অন্তর্ভুক্ত করেন আর দু হাত দু হাঁটু এবং দু পায়ের আঙুলসমূহ দ্বারা আর আমরা যেন চুল ও কাপড় গুটিয়ে না নেই